নিউজে এসেছিল লাক্স চ্যানেলায় সুপার প্রতিযোগিতার জনৈক বিচারক এক সুন্দরী প্রতিযোগীকে লক্ষ্য করে বলেছিল তোমার মাঝে যৌবনের ভারী অভাব মেটি চেহারা মলিন করে ফেললো পুরুষের সামনে নিজেকে আরো আকর্ষণীয় ভাবে তারা কি সুন্দরী নয় আসলে এই কর্পোরেট জগতের কাছে দেহের লামতা হলো কুমারিত্ব সুন্দরী কুমারী নারীদেরকেই বেছে বেছে ভোগবাদী মোরলদের হাতে তুলে দেয়া হচ্ছে এটাকেই ওরা দেখিয়ে দাও দেখা তোমাকে দেখিয়ে দাও তোমার মাঝে কি আছে প্রিয় বোন ওরা তোমার দেহকে নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে ওরা তোমাকে বিবস্ত্র করতে চাচ্ছে হে বোন আল্লাহকে ভয় করো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 সুস্থ দিয়ে চিন্তা করো, ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে ইসলাম তোমাকে যে সম্মানের জীবন দিয়েছে তুমি সেই সম্মানকে ফেলে কোন দিকে ধাবিত হচ্ছ ইসলামের সুশীতল ছায়াকে বাদ দিয়ে তুমি কোন পথ ধরে হাঁটছ